إن الدين عند الله الإسلام ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم إلى آخر ما قال شاو مصطفى شاو شاو نريد أن نقول شيء الله تبارك وتعالى الجنة, الجنة সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তাকে জানার জন্য মানার জন্য এর বিনিময় হিসেবে রেখেছেন আমাদের জন্য জান্নাত আর এ পথ থেকে যে বিমুখ হবে তার ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখবে নফসা এবং শয়তানের গোলামি করবে তাঁর বিনিময় হল জাহান্ন সম্মানিত ভাইগন আল্লাহ তালা আমাদেরকে একটি স্বভাব দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই স্বভাবটি হল ইসলাম দিন আল্লাহ বলেছেন ইসলাম বা দিন এটা মেনে চলা এটাই হল মানুষের স্বভাব জন্মগত গুণ জন্মগত যোগ্যতা জন্মের সময়ে আল্লাহ শিশুকে এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন যে সে পৃথিবীতে এসেই এই দিনকে পালন করবে দিন পালন করাই তার গোটা অস্তিত্বের জন্য ম্যাচিং জীবনধারা লাইফ স্টাইল দিনের বাইরে যাওয়া হল বেখাপ্পা চলা অসামঞ্জস্যশীল চলা বেমিল চলা বিশৃঙ্খল চলা ফিতা আল্লাহর ফিতরত এই ফিত্রাতির উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তবদিল আলি ফলকিল্লা আল্লাহর সৃষ্টির কোন তবদিল নেই পরিবর্তন নেই দিন কয় এটাই হল সরল সঠিক দিন সোজা দিন হলে কি সরণ্না আছে কিন্তু অধিকাংশ মানুষের এই সরল সহজ এই দিন জানে না মানুষ প্রত্যেকে দিনের উপর চললে তার সব কিছু সুন্দর থাকবে দিনের উপর চললে সব কিছু ভালো থাকবে देहटा भलो थक मन का भलोक जौबन तर लंजीविटी प्राप्त हो मृत्यु पर शक्ति सामर्थ्य एनार्जी थे चलने तर अर्थनीति भलोक दिन चलने को अभाव आसबे ना दिन चलने दारिद्र কি জিনিস পৃথিবীর মানুষ চোখেও দেখবে না অপরাধী অপরাধ করলে দিনই বিচারটা হলে দিনই দণ্ডবিধিটা তাকে দিলে চল্লিশ দিন মুসুলধানার বৃষ্টি হলে পৃথিবীর যে কল্যাণ হয় দিনের দিনের মধ্যে স্বীকৃত যে শাস্তিগুলো আছে एग्लू एक दी चे बी कल्याण पृथिवीर केंवल व्यवसा करा पैसा बाड़े ना दिन आदेश निषेध मारले टा पसा कोटी कोटी गुण बाढ़े दिन आदेश निषेध सबा मारले पृथिवीते सम्पर बर्णा ब একবার মেনে ছিল মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগে অমরের যুগে তখনকার ইতিহাসের জাকাত দেয়াল লোক সবাই খাওয়ার কোনো লোক নাই হুম্বাল মাল মানে বলো সাদা কথা মালদারের টেনশন কারো জাকাত দিব এই ফরত জাকাত লোকের দুয়ারে দুয়ারে ঘুরে এখন যেমন ফকি টাকার জন্য টাকা পাওয়ার জন্য কাজ সবটা পাওয়ার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরে এই ধনির কাছে একটু ওই ধোনির কাছে একটু ওই ধনির কাছে একটু তখনকার চিত্র ছিল উল্টাটা তখন তখন ফকির ছিল দামি জিনিস ফকি পাওয়া হয়ে যায় না ধনীরা মুঠি মরার স্বর্ণ নিয়ে দরিদ্রের দুয়ারে দুয়ারে ঘুরে ভাই একটা গরিব আসেনি তোমার এলাকায় কি বিপদে পড়ছে এই জাকার কারি দি ফরজি মাদত না তো মহাবিপদ হাত হুম মারব্বল মাল মান মানুষ সাদা কথা হু মালদারের টেনশনের বিষয় এল কার চাকার দেব কাউকে তো দেখি দাতা হয়ে গেছে ধনী হওয়ার এত সহজ গাদার মতো খাটনি খাটে রাত নেই নেই পরে টাকার জন্য সহজ বুদ্ধিটা সামনে যখন এই বুদ্ধিতে পৃথিবী এগুবে আবার যখন দিনের উপর মানুষ সব নিয়ে আসবে দিনের শাস্তিগুলি যখন প্রয়োগ করবে তখন আকাশের সমস্ত বরকতের দুয়ার আকাশ খুলে দিবে। না তবে ও শ্যামা অক্ষত্রা নীল্লা সব্য থে ধর যে বৃষ্টি থেকে দুনিয়ার সব নার্চায় মতের উৎপত্তি বা সৃষ্টি সেটা আষাঢ় বৃষ্টির মতো বর্ষণ হয়ে যাবে অনাথ রুকুল আর্দু মিন্নাবাতে আসেই পৃথিবী তার কোন ফল ফসল ছেড়ে দেবে যেটা মাটির উপরে উৎপন্ন করে দেবে আছে সব উৎপন্ন হয়ে যাবে কি বরকত দিন পালনের বরকত আমি তো বহুবার এখানে বলেছি গোডা পৃথিবী নিরাপত্তা চাদরে ঢেকে যাবে তাকে আমার সারা বিশ্বটা একটা নিরাপদ দুনিয়ার জান্নাত চোরকে কেন্দ্র শাস্তি দিতে বলেছেন ওইভাবে যদি দু চারটা চোর বিচার হয় সারা বিশ্ব থেকে চুরি উঠে যাবে কেউ চুরি করবে না একটা ইতিহাসে পড়েছিলাম যে চারশো বছরে ছয়টা সুদ ধরা পড়ছে আর এখন চার ঘন্টায় ছয় কুটি ধরা পড়বে যদি সুদ ধরতে যাই আমরা খনি সুদ্ধ জিনাকারকে দিনী শাস্তিটা দিলে যদি বিশ্বের মানুষদের ব্রেন আল্লাহ ঠিক করে দেয় দিনই দিলে কি বরকতটা আসবে আল্লাহ আকবার। এসব অবিচ্চার ব্যবচার তো বন্ধ হবেই আপনারা সবাই এমন একটা সুখের জীবন লাভ করবেন যে জীবনে কোনো টেনশন কোনো ডিপ্রেশন কিছুই নেই কোটি কোটি টাকা পকেটে নিয়ে হাঁটবেন কেউ তাকিও দেখবে না দুই তিনটা মেয়ে হজে চলে যাবে সাথে কেউ নেই তার কোনো ভয়ও নেই আকাশ জমিন সব বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন দিন পালন করার সুফল হল এগুলি সামনে পৃথিবী এই সুফলটা পাবে কিন্তু এখনো আমরা দিন পালনে আমরা অভ্যস্ত না আমরা বুঝিও না দিন পালন করলে কি অবস্থাটা হয় প্রিয় ভাইয়েরা কোন ডাক্তার থাকে না দিন আসলে ডাক্তার লাগে না ইসলাম নিজেই ডাক্তার এম না সার্জেন্ট সর্বোচ্চ ডাক্তার হল এই দিনটা মদিনার নাগরিকরা যখন এই দিন পালন করেছিল একজন মাত্র ডাক্তার ছিল একটা রাষ্ট্রের পুরা মদিনা রাষ্ট্রের ডাক্তার একজন তাও তার দুর্গতি হয়েছে যে একটা রুগীও নাই তার কাছে একটা রুগীও নাই। চিফ জাস্টিস ওমর একদম হাততাম একটা মামলাও নাই একটা মামলাও নেই একটা রাষ্ট্র একটা পুলিশ নেই একটাও নেই একটা পুলিশও নেই পুলিশ তো অন্তরে বসাই দিছে কোরআানে তুই যা ভাববি এটাও আস মানে যিনি দিন পরিচালনা করেছেন ওনার খবর আছে সব যাবি কই আইন মাফার একটু একটু খালি কল্পনা আছে অন্তরের মধ্যে একটা শয়তালিন ধরা পড়ে গেছে ভিতরে এসআই বসা ভিতরে কোবরা, আর্মি বিডিআর সব বসা বিজিবি বসা ভিতরে সে ভয়ে কাঁপতেছে দিন এমন একটা জিনিস প্রিয় ভাইয়েরা এই दिनदार होते दुनिया सकल कह प्रत्येक कहे ही तो दिनदारी आ प्रत्येक कहे दिनदारी आकी दिन हानिफा दिन तुम्हार निजे अस्तित्व के तुम कायम रखो दिनमुखी रखो सूर्यमुखी फुल सूर्य दिखेदी घरे जाए ওইরকম হও ইসলাম যেদিকে আমি ওইদিকে সূর্য পূবে গেলে সূর্যমুখী ফুলটা পূব দিকে যায় পশ্চিমে গেলে পশ্চিমে যায় সূর্য নয় কিছু ফুল আছে নিজেকে গুটাই ফেলে সূর্য গ্রহণ হলে ফুলগুলি গুটায় ফেলে ভাবছে রাত হয়ে গেছে আবার যখন সূর্য উঠে আরে আবার দিন হয়ে গেল আবার খোলে ঠিক দিনের সাথে এরকম সম্পর্ক আমাদের থাকা উচিত দিন থাকলে ডাক্তার লাগে না হয়তো এখন কোন ডাক্তার এখানে থাকলে ভাবতেছেন যে সর্বনাশ তাহলে তো এই দিন এখানে আনা যাবে না আমার ডাক্তারের কি অবস্থা হবে আর বাবা তুমি ডাক্তারি করে যে হাজার হাজার টাকা নিচ্ছো ওটা দরকারই হবে না এগুলি এমনি দিনের যেই ব্যবস্থাপনা দিনের যেই জবাব যে সমাজ ওই সমাজে এমন অর্ডার সম্ভব আল্লাহ দিয়ে দেবেন তোমার ঘরে টাকার বস্তা এসে ঢুকবে চিন দেশে দিন নেই আমার বাঘিনা চিনি পড়ে এমবিবিএস ডাক্তারি পড়ে সেদিন তারা জিজ্ঞাসা করলাম কি অবস্থা অবস্থা কি মামা মুরগি এত বড় বড় বুকের টুকরাটাই দুই কেজি হবে এই মুরগি রান্না করতে কোনো পানি দেওয়া লাগে না পাতিলে দিবেন আরো পানি ফেলতে থাকতে হবে গোদা মুরগি এত বড় গোদা এই মুরগি খাওয়ার ফল নিশ্চিত ক্যান্সার এখন কোম্পানি প্যাকেজ আইটেম তৈরি করেছে যাদের মুরগি তাদেরই হাসপাতাল তাদেরই ওষুধের কারখানা তাদেরই গুরস্থান মুরগি খাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হও আমাদেরই ওষুধ খাইতে হবে খাও আর গুরুস্থান রেডি তোমার জন্য নিষ্ঠুর পৃথিবী কোনো দয়া মায়া নাই ওখানে ডাক্তারি ব্যবসার শীর্ষ উন্নয়নে দৃশ্য হলো ডাক্তার সাহেব এসছেন ক্যান্সারের বিশেষজ্ঞ স্পেশালিস্ট এসছেন উনি এসে বলবেন ছয় মাস চার মাস তিন মাস দুই মাস এক মাস এই কথা বলে চলে গেছে তেমন এইটা ছয় মাসের হায়াত ওটা চার মাস ওইটা তিন মাস মরতে হবে কারণ কিছু তো করার নাই তুমি না বললে আমি কবর দিব কারে আমার তো গুরুস্থান ব্যবসাটা চলতে হবে আর ক্যান্সার না হলে ট্রিলিয়ন ডলারের হাসপাতাল দিয়েছি। আমার জারি রাখতে হবে। ক্যান্সার হতে হবে এক সময় রুগী পাইতাম না সবাই হাসত আমাদেরকে নিয়ে এত বড় ট্রিলিয়ন ডলারের হাসপাতাল রুগী নেই ক্যান্সার হাসপাতালে কেউ নাই। আজকে দেখো আমাদের ব্যবসা কত রমরমা খুশি রুগী যত আসে তত হুরে হ্যাঁ হাবা আনন্দ দিন যেখানে নাই। সব হিংস্র হাইওয়ান জানোয়ার পশু হ্যাঁ জঙ্গলের বানর নয় মানুষ সমাজের বানর জঙ্গলের শুকর নয় মানুষ সমাজের শুকর ইয়েটা আমি বিজেল ইসানে কোটি কোটি মানুষকে জানোয়ার বানাবার কলকারখানা গোটা সমাজ ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা এবং কোটি কোটি মানুষকে শুকুর বানানোচ্ছেও নিশ জানোয়ার বানাবার ব্যবস্থাপনা এখনকার সংঘাত কোন ইসলাম অ ইসলাম না শুধু দিনের সংঘাত না এখন মনুষ্যত্বের সংঘাত মনুষ্যত্ব টিকবে কিনা ফিতরতের সংঘাত দুই মেয়ে যাচ্ছে টিকিট ভিসা পাসপোর্ট আইডি কার্ড দুই মেয়ে একজন স্বামী একজন স্ত্রী দুইজন মহিলা স্বামীও মহিলা স্ত্রীও মহিলা এইটা কোন বাংলার কোন সুপুরের সমাজ নাকি বাংলা যদি এটা ট্যার ভয় সারা বিশ্ব বাংলারা বিক্ষোভ মিছিল বের করবে যে এইটা তো এই অপবাদ আমাদেরকে দিও না এটা তোমাদের এত নিশ্চয় তো আমাদের নাই আমরা আসপালাস বলি না হওয়ার মতো এত খারাপ হওয়ার যোগ্যতাও নাই হইও না সেটা এটা তোরা পারস তোরা মানুষেরা দুই ঠ্যাংওয়ালা বানস দুই ঠেঙওয়ালা শুকন তোরা পারস এগুলি নীতি পরিচয় পত্র পাসপোর্ট বেছে নিয়ে যাচ্ছে দুইটা পুরুষ একজন স্বামী একজন স্ত্রী পার্লামেন্টের আইন প্রিয় ভাইরা মানুষের ফিতরত চেঞ্জ মানুষের মনুষ্যত্ব চেঞ্জ দিন নেই দিন যার নাই তার কিছুই নাই কিছুই থাকে না এখনকার শিশুরা কি ফিতরত নিয়ে উঠবে একটা হাদিস আছে এক বানরির সাথে আরেক বানর জিনা করেছিল ওদেরকে বানররাই কমর পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরী করছে বানরের মধ্যে বিচার করে কোন কাক মহিলা কাকের সাথে কোন কাক পুরুষ আর নারী তারা যদি জিনা করে কাকদের একটা মাহকামা আছে হাইকোর্ট নিম্ন কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাকেদের আছে ওদের বিচারক আসি বসে অভিযোগ এবং তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে রায় দেয় হ্যাঁ সে জিনার মামলার আসামি দর্শনের আসামি রায় দেয় ওকে মৃত্যুদণ্ড দেওয়া হল সব কাকেরা আর ঠোকরাইয়া সবাই একজোট ওরে ওরের ঠোকরিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে আপনারা ইউটিউবে মাঝে মধ্যে দেখবেন এই দৃশ্যগুলি কোরানে কোরআনে যে কাবিল হাবিলকে মেরেছিল আর একটা কাক এসে আর একটা কাককে দাপন করে দেখিছিল হয়তো বা ওই কাকটা এরকম মিটিদণ্ডপ্রাপ্ত কাক ছিল তার লাশ দাফন করে দাফনের প্রক্রিয়াটা মানুষকে শিখিয়ে দিয়েছে এখন মানুষের আমরা এখানে অনেক প্রসল্লি আছি যাদের দিন নেই অনেসা লিয়েন না কো আমিন আলহম এমনি মাসুদ নদিয়াল থেকে হাদিসটি এসছে গ্রহণযোগ্য সনদেব হাদিস কিছু মানুষেরা নামাজ পড়বে লা দিন আলাহম তাদের কোনো দিন নেই তাদের কোনো দিন নাই তাদের কোনো ইমান নাই তারা নামাজ পড়বে ইমান খুয় ফেলবে নামাজ একটা এটা প্রতীকী তারা পড়ে এখন তো মানুষের মা বুধ মানুষেরা মানুষের মাবুধ মানুষেরা মানুষ মাবুধরা যেমনে চালায় অন্য সব মানুষেরা অমনে চলে না আশা আল্লাহ কিছু ইমানদার বান তারা তারা আল্লাহর হুকুম মতো চলতে চেষ্টা করে এই জন্য দিন নেই প্রিয় ভাইয়েরা এই যে মানুষের ফিতরৎ পরিবর্তন স্বভাব পরিবর্তন মনুষ্যত্বের পরিবর্তন মনুষ্যত্বের বিকৃতি সমাজে শুরু হয়েছে কি ভয়ঙ্কর বিকৃতি ফিতরত ছিল ফিতরত মনুষ্যত্বের মানবিক গুণ ছিল পুরুষরা বহির জগৎ কন্ট্রোল করবে নারীরা ঘরের জগৎ নিয়ন্ত্রণ করবে ফিতরতুল্লাহ বাবা আদম থেকে আমাদের এই যুগের আগ পর্যন্ত এইভাবেই চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এইটাই স্বাভাবিক ছিল ফিতরাতুল ল ছিল ফিতরাতুল না আবার শিশুকালের কথা মনে পড়ে লক্ষ্মীপুর জেলায় এক মেয়ে আর এক মেয়েকে গালি দিলে বলত তোর ডাক্তারে ঘাটুক তোর ডাক্তারে দেখুক লজ্জা বড় সরম ওর ওকে দেখার জন্য ডাক্তার আসছে মানে আর চেহারা দেখাতে পার না শরমে একটু দামি ছিল এখন এমন চেঞ্জ হয়েছে বিকৃত হয়েছে এখন মহিলারাই ডাক্তারের কাছে গিয়া সিরিয়াসলি তারা হাজিরা দেয় আলট্রাসনোগ্রাম করে প্রেগন্যান্ট মহিলা আলট্রাসোনোগ্রাম করার জন্য নিজেই তার বসন তার পোশাক খুলে ডাক্তারের সামনে শুয়ে থাকে মনে তার স্বামী ক্ষেত্রতুলনা বিকৃত হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সে মনুষ্যত্বই নাই সে হায়া লজ্জাই নাই সন্তান ভালো হবে কোথেকে অ্যাবনরমাল মা বাবা অ্যাবনরমাল শিশু অটিস্টিক অটিস্টিক ফোলা বাজারে পরে বলতে হবে যে মা বাবা ওটিস ঠিক জন্ম দিছে মা বাবা ওটিসিক আগে হয়েছে আগে মা বাবা ওটি সন্তান পরে ওটিস ঠিক হয়েছে কোন না কোনভাবে হয়েছে হয়তো আগে মা বাবা প্রতিবন্ধী নৈতিক প্রতিবন্ধী তার ধর্মের তার মনুষ্যত্ব প্রতিবন্ধী হয়েছে তার মনুষ্যত্বের প্রতিবন্ধীর কারণে বাসে সে হয়নি সমাজ প্রতিবন্ধী সমাজ এই জন্য উপহার আসতেছে প্রতিবন্ধী সন্তান আগে কেন হয়ে নেই প্রতিবন্ধী কি জিনিস আজ থেকে ৪৫ বছর আগে আমার আমরা যখন পৃথিবীতে বুঝ জ্ঞান ওলা শব্দটাই তো শুনি নেই একটা দামের সবগুলো জীবন টাগা ডান পিটে পাওয়ারফুল আজকে সব। आंदा गेंदा काना मूला आश्रोथ दिन विकृत तुम्हें विकृत परिवार बिकृत तुम्हारे सन्तान बिकृत तुम्हारा मर्म तुम सी तरह तुम महिल्लती फतरना समाज छ পুরুষরা ব্যবসা বাণিজ্য কৃষি চাকরি বিদেশ গমন সব করে মেয়েদের মুখে খাবার তুলে দিল হাতটা লোকমাটা তার ফাও হা ফি ফিমা হাতিক এক লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দিল সাদাকার সাদা সব পেয়ে গেল এটা তো কোন হাদিসে নাই হাতটা লোকমা তার ফাও হাল মর আি ফামে যাও যে যে এক লোকমা স্ত্রীটা স্বামীর মুখে তুলে দিল স্ত্রীর সবকা এখন তো লোকমা স্ত্রীর স্বামীদের মুখে তুলে দেয় আরে স্বামী ক্ষেত্রে চেঞ্জ তো এই ঘরে কি হবে যে এই স্ত্রীর ভূমিকা স্ত্রীর স্বামীর ভূমিকা এইটা নর্মাল এইটাও অঠেটি প্রতিবন্ধী পাগল ছাগল তো বাচ্চা কি হবে বাচ্চাটা কি হবে বাচ্চা তো পাগল ছাগল সেরকম হবে আল্লাহ রহমত দুই চারটা বেঁচে গেল এক দুইটা ওরকম হয়ে যায় প্রিয় ভাইয়েরা কি ভয়াবহ বিপদ মানুষ মানুষের কাতারে থাকতেছে না ইমান দত্ত সেটা কবে আমরা হারেছি ইমান এখন মনুষ্যত্ব যেটুকু ছিল ওইটুকু ধরে রাখা আর যাচ্ছে না ধরে রাখার সম্ভাবনাও নাই যদি আমরা প্রত্যেকটা মানুষ নিজের উপরে অবশ্যম্ভবী পরগ মনে করে নিজেরা দিন পালন না করি সন্তানকে দিন পালন না করাই গোটা পরিবারকে একটা দিন পরিবার না গড়াই তাহলে কিছু থাকবে না আর সামনে সব কিছুর মধ্যে প্রতিবন্ধী ভাব দেখতেছি মানুষের মধ্যে কোন আকল নাই এখন বুদ্ধিজীবী আছে বুদ্ধি নেই বুদ্ধিজীবী আছে কিন্তু বুদ্ধি নেই লতুন্দুল মানুষের আকল ডিলেট করে দেওয়া হবে আকল নাই আকল বিবেক নাই আমাদের মধ্যে নাই আকল বিবেক থাকলে আকল বিবেক থাকলে এত মারামারি আনাহানি কেন মুসলমান মুসলমানকে মারবে কেন একটু রুগ্র আখাহু অখাহু অজারহু অগ্নাম্মিহি হ্যাঁ ব্যক্তি তার ভাইকে মারে প্রতিবেশীকে মারে চাচাত চাচাকে মারে সাহাবিনে বললেন তো নিজেরা নিজেদেরকে এবার মারে অজিন ওই সময় কি আমাদের আকল আমাদের সাথে থাকবে ইয়ার রসুল আল্লাহ তিনি বললেন না আকল কুই আকল থাকলে মুসলমান মুসলমানকে মারতে পারে তুমি একটা মুসলমানকে মারলা সে বেছে থাকলে যখন অমুসলমান তোমাদের দেশে আক্রমণ করবে সে বেঁচে থাকলে তো সেও লাঠি দেখত তোমার সাথে তাহলে তুমি যে তাকে মারলা সেদিন তো তুমি মরে গেলা তুমি তো মরে গেলা দুই হরিণ যুদ্ধ করে একটা আর একটাকে সিং দিয়া মারে চিটা বাঘ একটাকে নিয়ে যায় কারণ লড়াই করতে করতে একটা ক্লান্ত যে চিটা বাঘের দুরন্ত গতির যে দ তার থেকে আরো স্পিডের দর দিয়ে পালাতে পারত কিন্তু নিজেরা মারামারি করে সেই শক্তি আর নাই আর কি করবে ধরা পড়ে জীবন হারাইল আমাদের মুসলমানদের অবস্থা হলো সেটা প্রিয় ভাইরা ফিতরতুল্লাহ মানুষের মনুষ্যত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে মনুষ্যত্ব ছিল শিশুদের প্রতি স্নেহ শিশুদের প্রতি মায়া শিশুদের প্রতি দয়া বললাম শিশুদেরকে রামত করা এটা ছিল দিন এবং আজকে মায়েরা শিশু মেরে ফেলে কত অ্যাবনরমাল মা বাবা গর্ভস্থ সন্তানকে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োগ করে নিজে খুন করে ফেলল এপনার মাল মা অ্যাপনার মাল বাবা কি হতে পারে হচ্ছে তোমারই ফারুক বলতেন যদি একটা আল্লাহবালা সন্তান করার ইচ্ছা আমার অন্তরে না থাকতো কোনো মহিলার কাছে যেতাম না আমি তোমরা কিসের জন্য যাও সন্তানে যদি মেরে ফেলবা তো আর এই ঘরের দরকারটা কি ছিল তোমার এই স্ত্রীর দরকারটা ছিল কি সন্তানে যদি মেরে ফেলবা এই সন্তান বলা হয়ে এক হাজার বার তদ্রি করলে এক হাজার বার তোমার আমার নামায় আসত এক হাজার টাকা খরচ করলে সে বাড়িতে এক টাকার টাকার সবগার স্বভাব তুমিও বাড়িতে এক হাজার টাকার সদকার স্বাবা আলুকালে আবি সন্তান তো বাবা মার কামাই বাবা মার উপার্জন তাহলে কি আকল আছে কি বিদ্যা কি বুদ্ধি শিখলাম কি ডক্টরের ডিগ্রি নিল কি সমাজ বিজ্ঞানী হইলা কি রাষ্ট্রবিজ্ঞানী হইলা এটা সন্তানের জন্য মা বাবার কত আকুতি ছিল যাদের সন্তান নাই লোকে তারা ডাক্তারের পর ডাক্তার হাসপাতালে পর হাসপাতাল হুজুরের দুয়ারে দুয়ারে কত বুড়া গুরু একটা সন্তান পায় না আল্লাহ তোমার দিছে গিফট তুমি মেরে ফেললার অ্যাবনরমাল মা অ্যাবনরমাল মায়েরা ছোট্ট শিশু মেরে ফেলে স্বামীর সাথে রাগারাগি হয়েছে সে শিশুকে মেরে দিল আরেক কুরুর সাথে চলে গেল গোটা সমাজটা অ্যাবনরমাল সমাজ গান বাদ্য বাজনা ছিল হিন্দু সমাজের পার্ট অফ লাইফ গান বাদ্য বাজনা ছিল হিন্দু সমাজের পার্ট মুসলিম সমাজের পার্ট ছিল না সলমান এবনে আব্দুল মালিক ভনিউমাই আর বড় দিনদার শাসক উনি শাসক হয়ে শাসক হয়েই প্রথমে আইন জারি করলেন গোটা ইসলামী সাম্রাজ্যে কোন গান থাকবে না কোনো তারা তারা বাঁশের অস্তিত্ব আমি রাখবো না কোন রাখবো না সবগুলিকে ইয়ে করো সব গানের আয়োজন ধ্বংস করে দাও সব গায়ক গায়িকাকে তবা করাও অ্যারেস্ট করাও ওই লাইন থেকে সরাও গোটা মুসলিম জাহানকে উনি গান মুক্ত করে দিয়েছিলেন বাজনা মুক্ত করে দিয়েছিলেন মুসলিম জানে এটা কেন থাকবে यो विकृत प्रथम कारण दिन सबसे बड़ शत्रुगे गाननाच नाचानाची ढलाढलि एक गोटा जति इलेक्ट्रनिक मीडिया मुसीदा सब गान बातर भरे डूबे आटा ते जीवनधारा সমাজ গান মুক্ত না হলে সমাজের কোন ইমানই থাকবে না ইমানদারই থাকবে না মুসলমান কিসের গান গায় মুসলমান কিসের দোতার আছে তারা বাজায় বাসি বাজায় কিসের বাসি মুসলমানের গান হল কোরআন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে মানুষকে নিজের দিকে ডাকেন আর শয়তান কোরআনের মোকাবেলা করার জন্য গান আবিষ্কার করে দিয়েছে কারিস সুলা কণ্ঠে কোরআন তেলা করে তাশ্ হয় না সে সুরীলা মেয়েদেরকে নিয়ে সে গানের মজ মজা মাইনি এখন মুসলমানরা সেই ফাঁদে পা দিয়া ঘরে ঘরে ঘরে ঘরে গানের আয়োজন গানের আসর সব কিছু কেমন বিকৃত এক নর্মাল প্রিয় ভাইয়েরা এই জন্য দিন চর্চা করা দিনের পথে আসা এটা সার আমাদের এই বিকৃতির হাত থেকে বাঁচার কোন উপায় আর নাই মুসলমান সমাজে মেয়ে লোকে ইটের বালির বালির বোঝা আরেকটা পুরুষের মাথায় তুলে দিচ্ছে এটা মহিলা একটা পুরুষ এই দৃশ্যটা যদি কোনো সাহাবি দেখতেন মনে করতেন এগুলি সব বেইমান বেইমানের দেশ এটা কিসের মুসলমান কোন সাহাবি যদি দেখতেন সাহাবি বাদ দেন আজ থেকে পঞ্চাশ বছর আগে কোন মুসলমান যদি দেখত বলতো এগুলি সবগুলি মুনাফেক বেইমান এদের সমাজে আবার এটা কেমনে হয় মহিলা মহিলা যদি হতো সেটা একটা কথা ছিল মহিলা মহিলাকে বোঝা দিয়েছে একটা তার মানে মহিলাকে আর মহিলা রাখবে না এটা আইন পাশ করছে ওরা বিশ্বের বদমাসরা এটা চুক্তি করে দিচ্ছে যে মহিলাকে আর মহিলা থাকতে দেওয়া হবে না জেন্ডার যে ডিভিশনটা আছে নারী পুরুষের যে ব্যবধানটা আছে এটা তুলে দাও তুলে দিলে আর কিছু জিনের বিচার সবাই সবার সাথে গাধার মতো জিনা করবে আর কতগুলি অ্যাভর্মাল পাগল ছাগল জন্ম দিবে গোটা পৃথিবীটা দারদ করে দেবে দাও এজন্য বলি আমেরিকা কোনো মহিলা নেই ইউরোপে মহিলা নেই মহিলা শূন্য হয়ে গেছে যেগুলি আছে সব হিজড়া আর এগুলি মর্দা লহান আল্লাহ হল মতারাজ জেলা তেমন নেচায় নারীদের মধ্যে যেগুলি মতারাজেলা পুরুষ হ্যাঁ ওইম্যান ছিল এখন ম্যান হয়ে গেছে এগুলি হল আল্লাহ লইম্যান ম্যান হবে কেন ম্যান উইম্যান হবে কেন লহানত আল্লাহর কেন ফিতরত নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে পশ্চিমা সমাজে তো নারী নেই আমাদের সমাজে কিছু ছিল এগুলিরও একই সাথে একই আদলে গড়ার জন্য দুনিয়ার যত হাজার কোটি ডলারের বাজেট সব পাশ নিতেছে এখন মহিলারা মেয়েরা চিন্তা করে কি চাকরি করব একটা চাকরিতে করতে হবে ডিগ্রি নিয়েছি এখন চাকরিতে করতে হবে চাকরি করতে হবে মেয়েরা এখন চাকরি খোঁজে এস্টাবলিশ হওয়ার জন্য কে কি জব করবে এগুলো নিয়ে মাথার কি টেনশন সে পড়তে আছে পড়তে আছে ভয় করতে আছে এখন ডিগ্রি নিছে একটা তো কিছু করতে হবে পাগন তোর চাকরি ছিল মন এত রানি এত তুই বাড়িতে যাও যে হ্যাঁ স্বামীর ঘরটা ছিল তোর রাজভবন সেখানে তুই রাজ মাতৃত্ব মা হচ্ছে বড় বড় ব্যবসা বড় বাণিজ্য বড় চাকরি একজন নারীরা কি আছে গোটা মানব জাতিটাই এই মায়েরা জন্ম দিয়েছে আর কি লাগে তোর তোর বলছে যে আর্কিটেক্টর তুই তুই আর্কিটেক্টের জন নেই জন্ম দিয়েছিস তুই তোর নবী হওয়ার দরকারটা কি তুই নবীর জন্মী নবী জন্ম দিয়েছিস তুই তোর আর লাগেটা কি কলা ঘাসে কলা জন্ম দেওয়ার পরে আর চাকরি খুঁজে একটা সাগর কলা গাছ ইয়ে একটা সাগরে ছড়া জন্ম দেওয়ার পরে বেসারে কল মরি গেলেও সার্থক থাকতাম না কি মারা যায় সে মিশন সাকসেস একটা কলা জন্ম দিয়ে দিছি আর লাগে না দিছে। কিছু তোর তোর মা তোর লাগেটা কি তুই তুই একজন আলম জন্ম যা তখন ইয়ে থাক জান্নাতের সুখে থাক তুই নবীর মা তোর লাগে কি জান তুল রেডি কয়েকটা বাচ্চা আল্লাহ আল্লাহ বাচ্চা বাচ্চা জন্ম দিয়েছিস সর্বশ্রেষ্ঠ নারীর মর্যাদা আল্লাহ তোকে দিয়েছি জান আল্লাহ নব্দি হুকুম দেখাই হুকুম আল্লাহ অনুদুল মধু তোমাদের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিগ্ধারী নারী সবচেয়ে দামি সবচেয়ে কল্যাণকার নারী সবচেয়ে মূল্যবান নারী शिक्षित ज्ञानी नारी सबसे समाज विदुषी नारी बीम नारी के जान जान सतान बसी प्रेम बसी प्रेम हल तर डिग्री सतान जन्म हल तर जब तर बिजनेस विश्व तुम हाथे गोटा विश्वर सब महावीर तुम गिया तुम्हार पदव তুমি আর চাওটা কি তোমার কে বুধে দিল কু বুঝে দিল লেবারি করতে রাস্তা গিয়া রাজধানী গিয়ে লেবারি করে আমেরিকার মেয়েরা কিছু কিছু মেয়েরা এখন মিছিল করে এত জব এত বিজনেস চাই না গড় একটা বাচ্চা দে আমরা গড় আমাদের বাচ্চা চাই এইসব ডিগ্রি ফিগ্রি কতই নিলাম একটা সন্তান নাই আহারে এখন কুত্তার বাচ্চা একটা বিলের বাচ্চা একটা লই থাকি এরছে কবা সাইট ডক্টরের ডিগ্রিতে পায়ের তলে ফেলি পিষ্ট করি শেষ করে দিয়েছিস আমাদেরকে কুকুদি দিয়া জীবন জঙ্গল লুটে খেয়েছিস আর শেষ শেষ জীবনে কুত্তার বাচ্চা একটা আমার কোলে এখন বিলার বাচ্চা একটা করে এরপরে মরার পরে কি আছে সেটা তো আল্লাহ জানে मरार फा तो देखी से ना, तो तो ना देखां से भलो है ना इत दुनिया बुझी दुनिया हाँ बंप देखे मैं बुझे जाए फर का की बुझे जाए ना समाज विकृत हो गरतुल्लह बिकृत हो ग मुसलिम समाज बयोजेषारा कथा बोलने बयकनिष्ठ रा शनि मानव फितरतुल्ल তুল না নবীর সামনে একজন আসছে ধরেন চল্লিশ বছর একজন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের জন্য কথা বলা শুরু করছে না বছর একজন আছে ওরে দাও তুমি কেন কথা বলো বেয়া না বয়োজ্যেষ্ঠ আছে তুমি তো একদিন চল্লিশে যাইবা সেদিন তুমি বলো তোমার তো পালা আসতেছে যদি তুমি পাচ্ছ এখন সে বললো কাব্যের নবীজি বলছেন সাল্লাহ আমি শোফের একটা মেস পেলাম দুইটা লোক আমার সামনে ফাঁকে আমি আলাম জনকে দিতে চাচ্ছিলাম ফের সালাম বললাম আনাস বসে আছেন আহ উমর উসমান আলী বড় বসে আমিরের সাথে নবীজি একটা ইন্টারভিউ নিচ্ছেন বল বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ আছে এটা মুসলমান গাছ গাছটা মুসলিম গুণ সম্পন্ন সেটার পাতা ঝরে না বলতে গাছটা কি কারোরই মনে আসতেছে না বেশি সহজ বসলে তো ওই জন্য কঠিন হয়ে গেছে এবং ছোট্ট বাচ্চা ওনার মনে আছে এ তো কিন্তু সব মুরব্বীরা বসা থাক আমি ছোটের মুখে এটা মানায় না মুরুব্বীরা মুরুব্বীর সম্মান করে এসে চুপ থাকছে সমাজটা কি ছিল সমাজটা কি ছিল আগের যুগে সমাজের বয়োজ্য এত সম্মানিত ছিল যে যুবকরা আকাঙ্ক্ষা করতো এই যদি চুলগুলি সাদা হয়ে যেতে হবে জোয়ানকালে সাদা হইত দাঁড়িগুলি জোয়ানকালে সাদা হইত তাহলে জোয়ানকালটাও থাকতো নজয়ানির আনন্দটাও বোধ করতাম আবার দাঁড়ি চুল সাদার কারণে যে সম্মান যে ডিগ্রি যে মস যেখানে যায় সব পুরুষবি আসছে জায়গা দেয় তখন জোয়ালরা সাদা যারা সাদা দায়জন দোয়া করতে আল্লাহ এই বুড়াটা কোন যোগ্যতা নাই শুধু দাঁড়িয়ে সাদা সাদা হ্যাঁ ডক্টর কিছু না কিন্তু তার সাদা হওয়ার কারণে গোড়া সমাজ তার সঙ্গে তার সম্মান দেয় বয়োজ্যেষ্ঠ আচ্ছা তার তুমি সম্মান দিবে না ওই লোকটা যে আল্লাহ সম্মান দেয় কিন্লাহ মিন্ল মুসলিম একজন বৃদ্ধ মুসলিম দেখলে আল্লাহ চরম পান কেমনে সে একটা ভুল করছে কেমনে কই বা কেমনে তারে এটার জন্য একটা কিছু কষ্ট দেওয়া যায় আল্লাহ দেয় না মাফ করে দেশ হ্যাঁ সালাহ আসা তুন ইজ্লাহে একর আমার সালাহ আসা তিনজনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আল্লাহ সম্মান বোধ করেন তিন শ্রেণীর মানুষকে সম্মান দিলে আল্লাহ সম্মান বোধ করেন আনন্দ পান প্রথম জন হল মুসলিম সাদা চুল দাঁড়িয়েলা মুসলমানকে সম্মান দিল। এর সম্মান দেওয়া মানে আল্লাহকে সম্মান দেওয়া আজকে বানাইছে কি বুড়া ব্যাগ সব চ্যামরারা কথা বলেন এই কি একেবারে যেন কত কিছু পারে আর কত বড় নেতা মুরব্বীরা সব চুপ সে কথা বলতেছে বেকুব তুই ওনাদের সামনে যত ভর্তিতে দেবি তত তোর বেকুবিটাই আরো বেশি করে প্রমাণ করলি চুপ থাক এইটা তোর জ্ঞানের প্রমাণ চুপচাপ বসে থাকা একজন এই সমাজ কবে আমরা দেখব যে সমাজে একজন একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান দিলে আল্লাহ সম্মান হয় আল্লাহ সম্মান বোধ করেন এই থিউটা এই কথাটা ওজন করে দেখছেন কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা তথ্য এটা হ্যাঁ এর ওজন তো হিমালয়ের পর্বতের চেয়েও বেশি এই কথাটা যদি মাপেন সেই বৃদ্ধরা এখন সমাজে বেঈ অসম্মান তাদের কোনো বেলু নেই বুড়া হইলে কেউ দেখতে পারে না বুড়োইলা দেখতেই পারে না আমার এক চাচার মুখে শুনছি একদিন দুই চাচা একটু আমার বংশীকে দূরের চাচা একজনের সাথে একজনের দেখা তো একজন বললো কি তোমার স্ত্রী কি দেখা চলে গেছে কি তুমি চুপ হয়েছে তো চুপ থাকে ক্ষয় হদ্দুরা বুড়ো হলে মাইয়ালার উপরে আল্লাহর গজব পড়ে মানে পুরুষটা বৃদ্ধ হলে মেয়ে লুকুর উপরে আল্লাহ গজে পড়ে মানে সেই পুরুষটাকে দেখতে পারে না ঠিকই ওই ছেলেদের নিজের ছেলেরা বড় ছেলেদেরকে নিয়ে এখন দিব্যি উনি ঢাকা শহরে আছেন আর আমার রান্নারও কেউ নেই এটা তার মনের একটা দুঃখ এমন বলা উচিত হয় নাই কিন্তু আসলে যে বৃদ্ধ হওয়ার কারণে বৃদ্ধের প্রতি যে একটা অনাগ্রহ এবং অবহেলার ভাব ওখান থেকে দুঃখটা জন্ম হয়েছে সমাজ সেদিন ভালো থাকবে যেদিন মুরব্বীরা কথা বলবে যুবকরা শুনবে বড়দের অভিজ্ঞতা একদিন আগে দুনিয়াতে আসলে তার অভিজ্ঞতা একদিন বেশি আমি আজকে যখন কোরআন বা হাদিসের কিছু কথা বলি ব্যাখ্যাগুলি করি আমি আজ থেকে পাঁচ বছর আগে না এক বছর আগে সাথে মিলেই মিলে না মিলে না অনেক তথ্য অনেক বুঝ এমন এমন বুঝ আল্লাহ দিচ্ছেন যেটা আগে কল্পনা করি নেই কোন কিতাবও পড়ি নেই কিন্তু বয়সের কারণে অভিজ্ঞতার সিলসিলার কারণে সেই জ্ঞানগুলো বুঝগুলো আস্তে এটা কিতাবে পাওয়া যাবে না এটা কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না এটা অভিজ্ঞতার কারণে আল্লাহ দেবেন একদিন যে আগে আসছো পৃথিবীতে সে তোমার থেকে এক ডিগ্রি ভালো যায় দিন ভালো আসে দিন খারাপ জামান জামা আনন্দ মিনু বুফারি হা দিস আলাসেব নাম আলোকের বর্ণিত হাদিস নবুজি বলেছেন যে দিনটা চলে গেছে সেই দিনটা আগামী দিনের ছে ভালো গেছে তাহলে আজকে যারা এক বছর এক বছর আগে পৃথিবীতে আছে এই পৃথিবীতে তারা তো এক বছর পরে যারা আছে তাদের ছে ভালো ভালো কিনা এই হাদিসের আলোকে সেই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে ভালো आल्ला दिन के जेने सम मेराम करते समाज नाई जंगल समाज जंगल हो ग्रतुल्ल आल्लाया चरित्र गुण सब ध्वस है बार शुकुर मध्य नाई एम सब एम सब मंद और खाराबी दूचरित्रता भरे बासा फैदे से यह सब नहीं मरले क्या जब आल्लाओ जाने ना প্রিয় ভাইয়েরা আ দিন চর্চা করুন আমাদের মা বোনরা আছেন আমাদের মৎসুল্লিয়া মা বোনরা আছেন প্রায়শই মা বোন যেখানে থাকে সেখানে কথা বেশি হয় মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হলো কথা বেশি বলা এটা তাদের যোগ্যতাও এই জন্য পৃথিবীতে কোন পিতৃভাষা নাই সব মাতৃভাষা পিতারা নিরব থাকে দুটা পুরুষ আমি দেখি দশ মিনিট বসে আছে দুইজন এক আধটা কথা হয়তো বলছে চুপচাপ একজন একজনের চিন্তা নিয়ে বসে গেছে আর দুইটা মহিলা হইলে ফুসফুস ফুসফুস মানে ব্রাশ ফায়ার চলছে কথা এটা যোগ্যতাও অযোগ্যতাও আমরা দাদা যদি বাবার কথা কম বলে মায়া যদি কম বলে তো শিশুটা ভাষা শিক্ষক আর কাছে দুইজন চুপচাপ ভাষা শিখাতে হবে না এই জন্য মাকে দেশে খলকুটানির গুণ আর বাবার দেশে নীরব থাকার গুণ বাবা ভাববে জ্ঞান দিয়ে কাজ করবে মা জিজ্ঞে দিয়ে কাজ করবে মা থেকে চাল ডান নুন তেল এগুলি শুনবে শিশুরা আর শিখবে কিন্তু সেটা কি মসজিদে আসলেও কি বক করতে হবে না মসজিদে আসলে সাইলেন্ট থাকবে এখানে শব্দ করা বেগবি আল্লাহর মসজিদের সাম নষ্ট করা কেয়ামতের আলামত জহারা তেল আসিল মসজিদ মসজিদে আওয়াজ বরন্দ হওয়া হাট বাজারের পরিবেশের মতো পরিবেশ তৈরি করা বাড়ির ভিতরে যেরকম সবাই কথা বলে এরকম পরিবেশ সবাই কথা বলার পরিবেশ মসজিদে তৈরি করা পৃথিবী ধ্বংসের একটা আলামত এটা ধ্বংসাত্মক এটা খুবই খুবই বরবাদের কারণ হালাত হওয়ার কারণ এটা এটা মারণরা করবেন না মসজিদে আসলে হ্যাঁ হয় জিকির এই মসজিদ গুলো এটা জিক্রি অন ইবাদি অগুলি জিকিরের একজন আল্লাহ জিকির করুন না হয় একটু তিলাওয়ুন না হয় নাফত সাহাতে মতে সময়টা কাটান গল্প গুজব এখানে নিঃধাদের আমলে মসজিদে কেউ কারো আছে শব্দ করে কিছু চাইতেও পারতেন না চাইতেন না জীব দিকে ইশারা করতেন কোন কাম্বি কোন কিছুতে দৃষ্টি আকর্ষণ করতে চাইলে একটা কঙ্কর নিয়া গায়ে মারতেন তবু কথা বলতেন না কঙ্কর গায়ে মারলে বুঝতে যে কোন একটা কিছু হয়তো উনি বুঝাতে চাচ্ছেন ইশারা দিয়ে বোঝা দিতেন কথা বলতেন না মসজিদ নীরব নিজুম হয়ে থাকত এটা আদব মসজিদের অতএব বিশেষ করে মা বনরা যেই তলায় আছেন সেই তলায় প্রায় শব্দের অভিযোগ আসে আওয়াজের অভিযোগ আসে এই আওয়াজগুলি থেকে আল্লাহর ঘরকে পবিত্র পবিত্র রাখা এটা একটা অবাদ যে মহিলা চুপ থাকলেন তিনি নীরবতারা অবাবত করলেন তা নীরব থাকাটা একটা মস্ত স্বভাব তিনি খেলেন আল্লাহ মা বন্ধের তফিদান করেন আপুল কম রেহাজা হাসতাকল্লাহলিওয়ালাকম হাসতাক ফেরু হওয়া তু বই নেই হওয়াল গপুর <تصفيق> الحمد لله لك الحمد يا ربك ما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد حمد المخلسين المنبين المخبتين حمد الواهين الأوابين المؤمنين المسلمين لك الحمد كما حمدك الحمدون وكما حمدك عبادك المخلسون فلك الحمد كله ولك الشكر كله يا رب ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আল্লাহ তালা আমাদের সবাইকে দিনদার হিসেবে বেছে থাকার তো অভিজ্ঞান করুন আমাদের প্রত্যেকটি পরিবারকে একটি দিনী ধর্মীয় পরিবার হিসেবে কবুল করুন ধর্ম ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বাংলার যে পরিচয়টা আছে আল্লাহ তালা গড়ে করে এই পরিচয়টা দান করুন এই বিকৃত মনুষ্যত্ব বিকৃত স্বভাব বিকৃত চরিত্রের হাত থেকে আমাদের মুসলিম সমাজকে আল্লাহ তালা পরিত্রাণ দান করুন আমরা যাতে আমাদের মনুষ্যত্ব না হারাই আমাদের ইনসানিয়তের বৈশিষ্ট্য গুণ না হারাই প্রচুর কাতারে চলে না যাই মানুষ মানুষ শকুর বানরের কাতার থেকে আরো নিকৃষ্ট কাতারে চলে না যায় আল্লাহ তাহলে আমাদের হেফাজত করুন নাপাক নাপাক সমাজের যেসব অপবিত্রতা আমাদের সমাজে এসে ঢুকছে আল্লাহ এই মন্দ সায়লাপ থেকে আমাদের সমাজকে পবিত্র রাখুন ইলেকট্রনিক মিডিয়ায় টিভিতে অনলাইনে ফেইসবুকে সারা পৃথিবীর মন্দের দুয়ার খোলা আল্লাহ মন্দির দুয়ার বন্ধ করে দেন আল্লাহ আর কোরআন দুয়ার আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে দান করেন সেফাই আজেল কাম এল্লা শিব করেন যারা ভাবিবুল্লাহ মীর সাহেব যিনি মসজিদের জমিনটি দান করেছেন আল্লাহ তিনি অসুস্থ তাকে আপনি শুস্যুতা দান করেন সেফায় আজেল কাম এল্লা শিব করেন হায়াতে তৈবা নসিব করেন কারো পিতা অসুস্থ কারো মাতো অসুস্থ কেউ নিজেরা অসুস্থ আল্লাহ যারা আজ এখানে ভুগছেন শিফা দান নিরাময় দান করুন দেহের রোগের সেফা দিন মনের রোগের ডিপ্রেশন টেনশনেরও সেফা দিন আল্লাহ একটি শান্তিময় জীবন আমাদেরকে নসিব করেন জিন্দা মুরদে সকল মোহমিন মোহমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ মোহমিন মুসলিমাদের কবর জান্নাত বানিয়ে দেন শাস্তিগুলি থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আমাদের আমাদের সবাই সবার জীবনকে দিনই জীবন বানিয়ে দেন আল্লাহ দিনই চিন্তা চেতনা দান করেন দৃষ্টি ভঙ্গি দান করেন আল্লাহ দিনদার মুসুল্লি বানান ইমানদার মুসুল্লি বানান রহিম